সুরক রহমান রহীম আল্লাহ নামে হল الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا হে নী তোমার সাথীদের বল, যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও বা দিতে ইচ্ছা করো তখন তাদের ইদ্যতের অপেক্ষার সময়টুকুর প্রতি লক্ষ্য রেখে তালাক দিও ইদ্যতের যথার্থ হিসাব রেখো এবং এ ব্যাপারে আল্লাহ আল্লাতলাকে ভয় করো। যিনি তোমাদের মালিক প্রভু ইদ্যতের সময় কোন অবস্থায় তাদের নিজেদের বসত বাড়ি থেকে বের করে দিও না এ সময় তারা নিজেরাও যেন তাদের ঘর থেকে বের হয়ে না যায় তবে যদি তারা কোন জঘন্য অশ্লীলতার কাজে লিপ্ত হয় তাহলে তা ব্যাপারে এগুলোই হচ্ছে সীমা রেখা। যে ব্যক্তি আল্লাহর আল্লাহ সীমারেখা অতিক্রম করতে চায় সে মূলত এটা করে নিজের উপরই নিজে জুলুম করল তুমি তো জানো না এরপর আল্লাহ তালা হয়তো পুনরায় তোমাদের মাঝে সহৃদয়তার কোনো একটা পথ বের করে দেবেন Cool. Why are অতঃপর যখন তারা তাদের ইদ্যতে সেই নির্ধারিত সময়ের শেষে উপনীত হয় তখন তাদের হয় সম্মানজনক পন্থায় বিয়ের বন্ধনে রেখে দেবে না হয় সম্মানের সাথে তাদের আলাদা করে দেবে এবং উভয় অবস্থায় তোমাদের মধ্যে থেকে দুজন ন্যায় পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানিয়ে রাখবে সাক্ষীদেরও বল তোমরা শুধু আল্লাহর জন্যই এ সাক্ষ্য দান করবে যারা আল্লাহ আল্লাহতালা ও শেষ বিচার দিনের উপর ইমান আনে তাদের সবাইকে এর দ্বারা উপদেশ দেয়া হচ্ছে যে ব্যক্তি ভয় করে চলে আল্লাহ তার জন্য থেকে বের হয়ে আসার একটা পথ তৈরি করে দেন। এবং তিনি তাকে এমন দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্যে তালাই যথেষ্ট কেননা আল্লাহতালা তার কাজ পূর্ণ করেই নেন আল্লাহতলা প্রতিটি জিনিসের জন্যই একটি পরিমাণ ঠিক করে রেখেছেন Mm-hmm. una uh -oh. uh -oh. There. إِذْ مَن حَيْثُ سَتُمُرُّ جُذُدُكُمْ وَلَنْ تُبَالُوا غُرٌّ لِتُبَيِّنُوا عَنِ الْجِرِّ বা তোমাদের স্ত্রীদের মাঝে যারা ঋতুবতী হওয়ার ব্যাপারে তাদের সন্দেহ থাকলে তোমরা জেনে রেখো তাদের ইদ্যতের সময় হচ্ছে মাস। মাসের বিধান তাদের যাদের এখনো ঋতুকাল শুরুই হয়নি গর্ভবতী নারীর জন্যে ইদ্যতক কাল হচ্ছে তার সন্তান প্রসব হওয়া পর্যন্ত বস্তুত কেউ যদি আল্লাহকেই ভয় করে আল্লাহ তালা বিভিন্ন ধরনের সুবিধা দিয়ে তার জন্যে তার প্রত্যেক ব্যাপার সহজ করে দেন তালাক ও ইদ্যতের ব্যাপারে এ হচ্ছে আল্লা তালার আদেশ যা তিনি মেনে চলার জন্য তোমাদের কাছে পাঠিয়েছেন অতঃপর যে ব্যক্তি আল্লাহকে ভয় করে চলে তিনি তার গুণাসমূহ তার হিসাব থেকে মুছে দেবেন এবং তিনি তাকে একটা বড় পুরস্কারও দেবেন ইদ্যতের এ সময়ে তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সে ধরনের বাড়িতে থাকতে দিও যে ধরনের বাড়িতে তোমরা নিজেরা থাকো কোনো অবস্থায় তাদের উপর সংকট সৃষ্টি করার মতলবে তাদের কষ্ট দিও না আর যদি তারা সন্তান সম্ভব হয় তাহলে ইদ্যতের নিয়ম অনুযায়ী তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের ঘোরপোষ দিতে থাকুক সন্তান জন্মদানের পর যদি তারা তোমাদের সন্তানদের নিজেদের বুকের দুধ খাওয়ায় তাহলে তোমরা তাদের পারিশ্রমিক আদায় করে দেবে এবং এ পারিশ্রমিকের অঙ্ক ও সন্তানের কল্যাণের ব্যাপারটা ভালোভাবে নিজেদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় সমাধান করে নেবে যদি তোমরা একে অন্যের সাথে জেদ করো তাহলে অন্য কোনো মহিলা এ সন্তানকে দুধ খাওয়াবে وكأي من قرية عتت عنها عز বিত্তশালী ব্যক্তি তার সঙ্গতি অনুযায়ী স্ত্রীদের খোর পোষ দেবে আবার যে ব্যক্তির অর্থনৈতিক সংগতি সীমিত করে রাখা হয়েছে সে ব্যক্তি ততটুকু পরিমাণে খোর পোষ দেবে যতটুকু আল্লা তারা তাকে দান করেছেন আল্লাহ তারা যাকে যে পরিমাণ সামর্থ্য দান করেছেন তার বাইরে কখনো কোনো বোঝা তার উপর তিনি চাপান না আল্লাহর উপর নির্ভর করলে আল্লা তারা তাকে অচিরেই অভাব অনটনের পর স্বচ্ছলতা দান করতে পারেন কত জনপদের মানুষেরাই তো নিজেদের মালিক ও তার রসুলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল অতঃপর আমি তাদের কাছ থেকে সেজন্য কঠোর হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি এরপর তারা ভালো করে তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করল মূলত তাদের পরিণাম ফল ছিল চরম ক্ষতি المترجم <تصفيق> للقناة ওটাই Hes a لتنذلوا الأمر بينهما لتعلموا أن الله على كل شيء قير لتعلموا পরকালে তাদের জন্য এক কঠিন আজাব প্রস্তুত করে রেখেছেন অতএব এ মানুষ যারা জ্ঞান সম্পন্ন যারা আল্লাহতালার উপর ইমান এনেছ তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহতালা তোমাদের কাছে তাঁর উপদেশ বাণী পাঠিয়েছেন তিনি আরো পাঠিয়েছেন তার রসুল যে তোমাদের আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনায় যাতে করে সে রসুল তোমাদের সেসব লোকদের যারা ইমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জাহেলিয়াতের অন্ধকার থেকে হৃদায়তের আলোতে নিয়ে আসতে পারে তোমাদের যে কেউই আল্লাহর ইমান আনে এবং ভালো কাজ করে আল্লাহ তাকেই জান্নাতে প্রবেশ করাবেন এমন এক জান্নাতে যার তরদেশ দিয়ে ঝর্ণা তারা প্রবাহিত হবে সেখানে তারা অনন্ত অবস্থান করবে এমন লোকের জন্য অবশ্যই আল্লাহ আল্লাহতালা উত্তম রেজিকের ব্যবস্থা করে রেখেছেন আল্লাহ আল্লাহতালা যিনি এসাদ আসমান ও তাদের অনুরূপ সংখ্যক জমিন সৃষ্টি করেছেন আবার উভয়ের মাঝখানে যা কিছু আছে তাদের জন্য তার নির্দেশ জারি হয় যাতে করে তোমরা একথা অনুধাবন করতে পারো আকাশ পাতালে সকল কিছুর ওপর তিনি এক ক্ষমতাবান এবং তার জ্ঞান এ সৃষ্টিলোকের প্রতিটি বস্তুই পরিবেষ্টন করে রেখেছে